জাদুকারের চা সমাজ বহু বছর আগে এক রাজা ওয়েস্টফুল ও রাজ্যের নাম পরিবর্তন করে যার নাম এক সময় ছিল আনন্দের দ্বীপ এত বিষণ আর এটা। এটা পৃথিবীর মধ্যে সব থেকে বিরক্তিকর জায়গা ওর মন্ত্রীরা আর বিদূষকেরা ওকে অনেক উৎফুল্ল করার চেষ্টা করল কিন্তু কেউ সফল হল না যদি এর মধ্যে একটাও চৌকো হতো তাহলে একটা ব্যাপার ছিল রাজা মনির দুঃখে দাঁড়িয়ে পড়েছিল ও একটা বাচ্চা মেয়ের গলার আওয়াজ পেল একটা অদ্ভুত গান গাইছে মেয়েটি খুবই উত্তেজিত হয়ে পড়লো সে দৌড়ে মহল থেকে বেরিয়ে সুজা পাহাড়ের দিকে ছুটে গেল ওই গান উদ্দেশ্য করে আর অন্যদিকে বাচ্চা মিটা রাজাকে দেখতে পেয়ে তার দিকে ছুটে এলো তুমি তুমি একজন জাদুকর যে এখান থেকে একটু থাকে সেই বলেছিল তোমার নাম নিয়ে গান গাইতে আমি তাই না এই ধরনের দুঃখ আর বিষণের রাজ্যে আমি কি করে খুশি হতে পারি কি বলছো তুমি তোমার রাজ্য এই পৃথিবীর পৌঁছলো যেই ওরা ওপরে পৌঁছলো ওরা ওখান থেকে রাজ্যটা দেখতে পেলো। ওই দেখো এমন বিষণ্ন জায়গা আগে কখনো দেখেছো। বলো বিষণ্ন দেখো কি করছে কি বলবে তুমি জানো যে এটার কখনো পরিবর্তন হয় না ও কিন্তু সমুদ্রের কত রকম চেহারা আর কত ধরনের আওয়াজ হয় তুমি জানো না मोहमुक्त राजा वेस्टफुल और भेबे राजी ওরা দুজনে দূরে পাহাড় থেকে নিচে নেমে এলো আর সুন্দর নদীর তীরে পৌঁছল ওখানে গামলার মতো একটা ছোট্ট গোল ওদের অপেক্ষা করছিল তাতে ওরা দুজন চড়ে বসলো এটা বেশ মজার নৌকোটা উল্টে যাবে যদি না তুমি স্থির হয়ে বসো বসে পড় আর আমাকে নৌকোটা চালাতে দাও আমি তোমাকে নিয়ে ঠিক জায়গায় পৌঁছে যাব। আর ওটা নিজে থেকে আস্তে আস্তে এগোতে লাগলো ওরা জলের ভেতরে হাত দিল কিন্তু কেউই উল্টে পড়লো না আর দারুণ মজা করতে লাগলো দুজনে নৌকোটা যখন থামল ওরা দেখলো যে তীরে পৌঁছে গেছে আর তীর ধরে একটু এগোলেই জাদুকরের বাসস্থান ওরা ওর গুহায় প্রবেশ করল। আর দেখলো দরজা খোলাই আছে বাচ্চা দুজন ভেতরে গেল তাহলে একটা গুহা রাজা বিশফুল গুহার ভেতরের সৌন্দর্য দেখে অবাক হয়ে গেল আর হঠাৎ দেখতে পেল আরাম কেদারায় হাসি হাসি মুখে জাদুকর বসে ওদের দিকেই তাকিয়ে আছে স্বাগত জানানোর জন্য তোমরা সত্যি ভালো বাচ্চার মতো ঠিক চা খাওয়ার সময় চলে এসেছো। আমার একা একা চা খেতে ভালো লাগে না জাদুকর সম্মত হলো এবং মেঝেতে পা দিয়ে ধাক্কা দিল এবং একটা ছোট্ট টেবিল সঙ্গে তিনটে চেয়ার মানুষের মতো দরজা দিয়ে ঢোকে। জাদুকর কাজ করতে লাগলো আর চা বানানোর জন্য আগুন চালাল আর দুটো বাচ্চা বাসনপত্রের জায়গা থেকে চায়ের সরঞ্জাম আর খাবারের জিনিস বের করতে গেল ওরা খাবারের জায়গায় চকলেট ক্রিম আর পমকে দেখে খুব খুশি হয়ে উঠল তাদের এই চায়ের আসর খুবই চা আর ক্রিম খেতে খেতে জাদুকর আর বাচ্চারা অনেক কিছু নিয়ে কথা বলতে লাগল শেষ পর্যন্ত দুজনেরই মনে পড়ল যে কেন ওরা জাদুকরের কাছে এসেছে মহান জাদুকর আপনি আমায় সাহায্য করুন আমার দৃষ্টিভঙ্গির মধ্যে নিশ্চয়ই কোন ভুল রয়েছে একদম অবশ্যই রয়েছে তুমি যখন ছোট উইমসরা তোমার ছিলো ছিটিয়ে বাকিদের মতো জিনিসপত্রের আসল রূপ আর বর্ণ দেখতে পাও না কি কেন ওরা আমার চোখে ধুলো ছিটিয়েছিল তুমি যখন জন্মেছিলে তখন উৎসবে উইমসদের ডাকা হয়নি সেই জন্যই ওদের এটা পছন্দ হয়নি আর ওরা জানতো এর ফলে কি করতে হবে তবে তোমাকে যেটা করতে হবে সেটা হলো তোমাকে আমার বহুদিনের ইচ্ছে আমরা ওখানে কিভাবে যাব? দেখো আসল রাস্তা হলো সূর্য বরাবর উঠে যাওয়া কিন্তু আমি তোমাদের মন্ত্র বলে বিদ্যুৎ গতিতে পাঠিয়ে দেব। ও একটা বড় বস্তা টেনে বার করলো যার উপর লেখা ছিল ঝড় থেকে নামিয়ে তাড়াল দাঁড়ালো এটা আশ্বস্ত করার জন্য যে ভয়ের কিছু নেই দেখো আমার দুহাতে এটা রয়েছে আর এটা ততক্ষণ কাউকে আঘাত করবে না যতক্ষণ না তোমরা একে আঘাত করছো এবার তারপর উঠে বসলো আর চোখ কছলে চারিদিকে তাকালো আমি তো ভাবতেই পারিনি যে এরকম হবে আচ্ছা তোমাদের তাহলে কি মনে হয় একটা উল্টো হয়ে দাঁড়িয়েছিলাম সূর্যের ম্লান আলো তুমি ঠিক বলেছো। এটা সূর্যের সামনের দিকে যারা থাকে তারা এটা দেখে বলে হলুদ কুয়াশা ওরা আসলে সূর্যের আলোয় অন্ধ হয়ে যায় সব রকম সুবিধে পাবে কিন্তু ওর কোনো খারাপ দিক পাবে না সূর্যের ফলে অসুস্থতা নেই সূর্যের দাগ নেই কি মজার যে তুমি দেখতেও পাবে না সেটা তোমার ভুল যাই হোক এটা এখন করা যাবে না ভালো হবে তুমি যদি ফিরে যাও তুমি কোনো জিনিস ভুল দেখলে কিছুই আসে যায় না যায় আসে তাই আমরা চাই যে তুমি তোমার চোখ দুটো বদলাতে হবে বাচ্চারা দিকে দেখলো তারপর একে অপরকে দেখলো খুব ভালো কথা আর সেটা কিভাবে সম্ভব খুব সহজ তোমাকে শুধু মনে মনে এটা চাইতে হবে যে রাজার চোখের বদলে তোমার চোখ চলে যাক হয়ে যাবে আর কোনো চিন্তা থাকবে না যদি আমি ওর চোখ তাহলে ও সবকিছু ভুল দেখবে রাজার বলতে একটু দেরি হয়ে গেল আর এদিকে উজ্জ্বল নয়না মনে মনে চোখ পরিবর্তনের কথা প্রার্থনা করে ফেললো ওর চোখ হয়ে গেল গভীর আর রাজার চোখ হয়ে আর ওদিকে উজ্জ্বল নয় দেখো তুমি কি করলে ও এখন সবকিছু ভাল দেখবে দেখো একদম কিন্তু বোকামি করো না ওকে বাড়ি নিয়ে যাও আর সবকিছু ঠিকঠাক ভাবে দেখো ওরা কিছু বুঝে ওঠার আগেই দেখল যে ওরা পাহাড়ের চুড়োয় দাঁড়িয়ে আছে আর নিভৃত দিকে আছে। ও এটা আমার রাজ্য আমার তো ভীষণ সুন্দর কি সুন্দর শস্য ক্ষেতের ওপর সূর্যের কিরণ ঝলমল করছে আর ওই দেখো লাল নীল ফুলের বাহার। তোমার কি মনে হয় না এটা একটা সুন্দর রাজ্য য়না সম্মতির হাসি হাসল এখনো আগামী দিনে রাজা উজ্জ্বল নয়নাকে রাজ্যের রানী বানাল আর এখনও একটা মুকুট পরে সূর্যের না। ও নিঃস্বার্থভাবে রাজা উইস্টফুলের জন্য নিজের দৃষ্টিশক্তি ত্যাগ করেও খুশি ছিল এটা প্রমাণ করলো যে সততা আর নিঃস্বার্থ ভালোবাসা জীবনের সুখের সব থেকে বড় চাবিকাঠি